পশ্চিম সাওরাপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত বিশাল আজ মাহফিল ও হালকা জিকির আজ আট মে দু মহতিয়ে মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃণি মজাজ ও জাতির মাথার মুকট ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিতা মা অবনের দয়ামায় আল্লাহ রব্বুল আলমীনের দরবারে লাখ ও সজোত ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মত উচ্চারণ করি আলহামদুলিল্লা দলুদ সালাম সদুলমুরসলিন রহমতলিল শফিউলমুজনবী খবী সদুলসলেমুরসলিল শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবীব কবরিয় আশরফলাম্বিয় সদুল্ব শফি মকশ শাকিয় কৌস আকা নামদার মদিনহ কাজদার আফতা নব ফখ্র মৌজোদার সদুলমলক হজরত মহমদাল রসুল সলস কোরআনে হাকিমের সুরায় বাকারা একশত তেরাশি নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হয়াতুল নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য অমনিত অমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে পড়েছি তিলাওয়াক আয়াতে করিমা ও হাদিসে আলোকে এখলাস ও রুহানিয়া সময়ের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মৈর্য তৌফিক আল্লাহ পাক দান ইয়া করুীনা হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা কুতিবা আলাই কুমু তোমাদের উপরে আবশ্যকীয় ফরশ করা হল রমাজানের রোজা কামা কুতিবা আলাল্লা কবলি কুম ভাবে এ রোজাকে ফরশ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে লা আল্লা কুম তত্তাপ যাতে করে তোমরা অর্জন করতে পারেন যারা ইমান পরিপূর্ণ এবং আল্লাহ তালা নৈকট্য অর্জনে খালেজ ভাবে রোজা রাখলেন আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে আয়াত হাদিসের দিবে এবার কিছু অনুবাদ বর্তমান মাস আরবি শাবান আগত রমাজান খুব নিকটেই বর্বতের এক রাত প্রত্যেক রাত বরকতি এর মধ্যে লাইলুল বার বরকতী রাজা মুফাসী বলেন আরবি মাসের নাম মুসলমানের স্মরণে থাকা রাখা ও আজিবে কিফায়া দুঃখ হলো সত্য কথা বাংলাদেশের বাঙালি মুসলমান আরবি মাসের নাম মনে রাখবে দূরের কথা বাংলা মাসের নামই মনে রাখাবে যে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিল আমার কলিজার কুকরা যুবক সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ করা হয় একুশে একুশে ফেব্রুয়ারির জন্য बाराकत जीवन देखते फाल उच्चारित स्म एर पर जाओ किसु एक दोटोआ करब ना ता ग এরপরে দিবস মানেই যেন এক বেহায়াপনার আড্ডা আল্লাহ আমাদের হেদায় আড্ডান করুন আরবি মাস আর বাংলা মাসের নাম না জানলেও বাংলাদেশের বাঙালি যেই দিন দেই দিবসে মোটামুটি খানা টানা পাওয়া যায় ओ दिवस गो मोटाम उन्नतमान खाना तैरी होशान नाम ढाकार शहर मानूष मस्जिदे जातीफ साहेब ঘন্টা দেড় দুই বয়ান করবেন এর পরে মানুষেরা দিয়ে আমরা দেখি দিবসও যেমন বেহায়াপনা রাতেও তার থেকে খালি নয় কিছু মুসলমান যুবকেরা জোরে টাকা কালেকশন করে ভিন্ন খানার আয়োজন এবং ডেকসের গানের আওয়াজ দিয়ে বিভিন্ন তিন রাস্তার এদিকে আমরা যারা মসজিদে একটু আসি। আমরা আর একটা আকাম করে আসছি বাসায় ম্যাডামকে বলছি তুমি রুটি আর গোস্ত বানো আমি মোটামুটি দুই একটা টাক টক দিয়ে আসতেছি गोस्ते पे ठीक हलो ना रुटी खेते तैरी कर झमेलामेज थे सब गो ग ता सहेब है कारण स्त्री अदीन सन्तानी तेयम्ला हाफिजुर रहमान जो विपदगामी जाए ना अपना देर करो काश्र प्रे जाएका क्योंकि ভালো করে মনে রাখবেন হে তাবলিকা ভাই হাজিসে জিকির করু ভাই আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি আপনার ছেলে বিপদে পড়ে যা যা আপনার মেয়েটা বিপদে পড়ে যা যা আপনার স্ত্রী বিপদে পড়ে যা যা দশবার বাইতুল্লা বলছেন পীরের দরবারে চল্লিশ বছর ঘুরেন আর জিকির করেন বছরে পাঁচ সাতটা ছিল্লাগান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তাল্লার জাত ও সিফাতের কসম সন্তান এবং স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত আপনার এবাদাত দিয়া জান্নাত কখনোই আপনি পাবেন না কথাগুলো একটু ফিকির করবেন বর্তমানে এই শাবান বর্বতের মাস রতনাথলিরা আগামী এ মাসে এবারের স্প্রিড বাড়াইয়ে দিতেন এবং দোয়া করতেন সময়ের মূল্যায়ন করতেন দেন আমরা এই দোয়াটা মাঝে মাঝে পড়ি ইমাম সাহ যখন আমাদের শিখায় দেয় বাকি টাইম বাজে কথা বলে সময় কাটায় অথচ হাঁটতে বসতে উঠতে সর্বাবস্থায় সংক্ষেপে দোয়াটা পরা যায় সব আসে না রমাজন বড় চমৎকার দোয়া এরপরে আসতেছে রমাজান আল্লাহ বলেন এই রমাজানের রোজা ফরজ করেছি তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানি আল্লাহর ভয় সংক্ষেপে বলছি আল্লাহর ভয় কেন বলে আল্লাহর ভয়ের কারণ হলো। সন্তান পিতামাতাকে ভয় করার কারণে অন্যায় করে নেয় স্তাদকে ছাত্র ভয় করার কারণে ছাত্র অন্যায় করে নাই না বিচারকের ভয় কারণে বিচারকের সামনে অন্যায় করে না হাকিকত হলো বান্দা যখন আল্লাহকে ভয় করবে জীবনের বিনিময় হলেও গুনাহের কাছে যাবে না শুধু ভয় থাকলেই হবে না আল্লাহকে যেমন ভয় করতে হবে তেমন মোহব্বত করতে হবে আল ইমান ভয় আর আশার মাঝেই দনোটার সমষ্টির নাম হলো ইমা তাকুয়া বড় কঠিন এক সম্পর্ক ইন্না আক্রম্লিম আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে আল্লাহর ভ तकुआ बड़ दामी सम्पद नामुआ लगे आल्लार तकुआ जरा अर्जन करबे कुरान बोले मोत्ति मोत्ी कारा एर छा गुण कुरान बर्णना अर्जन कर तरचय हलो छा पुरस्कार हल पांच टाइम छा पुरुष हलो तीन टाइम क्लास कय सेकेंड थार्ड खूब बुझार चेस्ट करें तकुआ मानी की भय कार भार भय क्लेश क्या তাকোয়া যার মধ্যে আছে তার পরিচয় কয়টা ছয়টা পুরস্কার পাঁচটা এই তাকুয়ার সম্পর্ক রোজার সাথে ডাইরেক্ট কেন তাকুয়া এটা ভয় এটা মাথায় থাকে কথা বলে আল্লাহকে যে ভয় করি এই জিনিসটা কি আমার চোখে হাতে আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হাহুনা আত্মাকুয়া হা হুনা মদিনার নবী বলেন তাকোয়া এটা অন্তরে থাকার ব্যাপার এটা দেখা যায় না তাহলে রোজার সাথেই কালেকশন কি বলে বান্দা নামাজেও নামাজ আছে বা ডাইরেক্ট কোনো কালেকশন নাই যেটা রোজার সাথে কেন বান্দা নামাজ পরে দেখা যায় দেখা যায় বাইতুল্লায় গিলাপ ধরে লাভবাই বলে দেখা যায় কোরআন তেলাওয়াত করে দেখা যায় নামাজ পরে দেখা যায় জিকির করে দেখা যায় পাগড়ি পরে দেখা যায় দেখা যায় আমি একটু আগেই বলেছি তাকুয়াকি মাথায় কোথায় দেখা যায় দেখা যায় দেখা যায় নামাজ দেখা যায় রোজা দেখা যায় জিকির দেখা যায় তেলাওয়াত দেখা যায় রোজাদারের রোজা দেখা যায় যায় রোজাদারের রোজা দেখা যায় না নামাজ দেখা যায় হজ দেখা যায় জাকাত দেখা যায় সব দেখা যায় রোজা দেখা যায় না কেন বলে তাকোয়া যেমন দেখা যায় না রোজাও তেমন এজন্য জন্য তাকুয়ার সাথে রোজার কালেকশন ডাইরে এই রোজাদারের তিনটা ভাগ করেছে রহমত নাগফিরাত নাজার রহমত নাগফিরাত নাজার কেন বলল इमानदार तीन कोई एक दल लाइने फार्ष्ट सेमानदार फट करे है करे तबबाफ इच्छा ना अनीच्छा जन प्रथम दस दिन रहमत साधना रोजाइ सकाल शुभ सास्तम पर এটা একটা সাধনা এটা একটা পানাহার করবে না কেন আমার ব্যবসায় বরকত হবে আমার যৌবন বেড়ে যাবে না এটা আল্লাহর আইন সাধনা সারাদিন না খাওয়া কাকে পাওয়ার সাধনা স্ত্রীর কাছে না যাওয়া কাকে পাওয়ার সাধনা সাধনাটা পৃথিবীর সব ধর্মে আছে হিন্দুরাও না খাওয়ার সাধনা করবে বৌদ্ধরাও না খাওয়া बौद्धर्मेर गुरु गौतम बुद्ध ईसानवी दुनिया बहु आगे गौतम बुद्ध साधना करत एक जैग जंगल दीर्घ बसर एक जगह बसे साधना करते करते इतिहास प्रमाण कर शरल अंशर तैरी उ खे फीर्घ साधना धर्म आविर्भव घटाल धर्मटार नाम बौद्ध धर्म धर्मे मूल स्लोगान जीव हत्या जीव हत्या बौधर्मेर लोकना बौद्ध बार लो मायानमा बौध ना गौतम बुद्ध एमगुरु धर्मगुरु धर्म मूल स्लोगान जीव हत्या गुरु काटा जा महा ছাগল কাটা যাবে না মহাপাপ উঠ কাটা যাবে না কোনো জীব কাটা যাবে না জীবন্ত মহাপ এরা গরু কাটে না মুরগি কাটে না ছাগল কাটে না প্রমাণ কি করল মুসলমানকে কচু কেটে বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমানকে হত্যা করে প্রমাণ করল এরা গুরু মানে না যারা গুরু মানে না যে সন্তান পিতা মানে না এটা অবৈধ নবী মানে না অবৈধরা গুরু মানে না অবৈধ পৃথিবীর শ্রেষ্ঠ অবৈধ তার পরিচয় দিল পৃথিবীর শ্রেষ্ঠ ডাকা তার সন্ত্রাসীর পরিচয় দিল মায়ানমারের বদ্ধরা আল্লাহ হঠাৎ করে ধরে না आल्लार भरा खूब आस्ते जमीन मत अस्तित्व अपना कि ना जानि मीडिया खबर आरोप गोटा पृथिवीते मुस्लिम जति सवार ऊर्धे এমন কোন পৃথিবীর রাষ্ট্র নাই যেখানে খুবই কম যেখানে আমাদের দেওবন্ধের আকিদাগত মাদ্রাসা নেই কৌমি মাদ্রাসার অভাব এখানে যে বাড়তি জ্বলতেছে उसा वस्तव अतए मास्तानी करता नहीं उसर कंट्रोल पल्ला चेस्टर अस्तित्व नहीं बुझार तौफिक दान साधना এখন বেদিনরাও না খাওয়ার সাধনা করে আমরা মুসলমানেরাও না খাওয়ার সাধনা করব কাকে পাওয়ার জন্য এখন আমাদের মুসলমানের সাধনাটা না খাওয়ার যদি এমন হয় যে থেকে পর্যন্ত কেউ খায় রোজাদার কিন্তু ক্যারামবোর্ড খেলা চলে লুডু খেলা চলে জিব্বার ঘিব চলে এলো জিব্বার ঝগড়া চলে এলে জিব্বার মিথ্যা কথা চলে স্ত্রীর উপরে অত্যাচার চলে সন্তানের উপরে জুলুম চলে ব্যবসায় ভেজাল চলে এলে তাহলে এটা साधना ठीक तब क्या बरिशाल कला गए प्राणी झूले सारा दिन कला गारा दिन झूले चोक बंद सूर्य आलतार जो विपद संकेत सूर्यस्तर पर तो जी रोजादार सारा दिन खाइल ना बार সব অপরাধ গুলো করলো এর এই সাধনাটা হবে আমাদের আল্লাহ পাওয়ার সাধনা প্রথম কোয়ালিটির জন্য দশ দিনের রহমতে অন্তর টোটাল ধোলাই হয়ে যাবে আর সেকেন্ড ক্লাসের ইমানদার এরা ইচ্ছা করে গুনা করে মাঝে মাঝে করে। দশ দিন কান্না করে তোদের অন্তরকে পরিপূর্ণ ধৌত করে দিল থার্ড ক্লাসের ইমানদার এরা ইচ্ছা করে গুনা করে তওবাও করে না নামাজ পড়ে না কেউ দেখতে পারে না টুপিও ধরে না অন্যের টুপিও দেখতে নাজাতের দশ দিনে যদি একটু আল্লাহ পাখের দিকে তাকায় তোবার যায় ফিরে যায় রমজানের শেষ দশ দিনে আল্লাহ পবিত্র বানায় তবে এই রোজা রাখার ভেতরে আমাদের সাধনাটা বাদুরের মতো চলবে না তাহলে কিভাবে সাধনা করলে আমাদের রোজাটা রোজা হল আমাদের রোজাটা রহমত হবে আমাদের আমাদের রোজা জন্য কারণ হবে আমাদের রোজাটা আমাদের জন্য নাজাতের কারণ হবে মুফাসির কাম লাম্বা বয়ানের নির্যাস বের করেছেন সংক্ষেপ কথা হলো প্রত্যেক মুমিনের রোজাটা রহমতের কারণ হবে প্রত্যেক মুমিনের রোজাটা মাগফিরাতের কারণ হবে প্রত্যেক মুমিনের রোজাটা নাজাতের কারণ হবে যদি রোজাদারের ভেতরে কয়টা গুণ কয় গুণ ছয় গুণ এই ছয় গুণ যদি রোজাদারের মধ্যে থাকে নিঃসন্দেহে রোজা হবে তার জন্য রহমত রোজাটা হবে তার জন্য মা রোজা হবে তার জন্য নাজাতের কারণ আর রোজাটা সাধনার নামে হবে মাকবিরাতের কারণ কয়টা গুণ থাকতে হবে ছয়টা গুণ কয়টা গুণ ভাইরামা अवश्य अपना शहरा पारा ताल तला मिरपुर कैंसर है तो, तो नहीं आल्मदुल्ला जो अंदाजी चल्लिस बसरे सुनिजे भेजाल आज कान टेलिवशन फतोवा আওয়াজ দেওয়া যাবে না ভেবে চিনতে কথা বলবেন এখন দেশের মানুষ মূর্খ নাই সব শিক্ষিত অতএব মেধা আল্লাহ দিয়েছেন কোরআন হাদিসের দলিল তো রিজার্ভ আমাদের আছে কিন্তু তার আগে প্রাথমিকভাবে বিবেক নামের আদালতের বিচার করবেন হ্যাঁ শিক্ষিত মুসলমান দ্বিতীয়ত যুবক যারা আছ তোমাদেরকে আমি আকর্ষণ করে বলছি আমি হাফিজুর রহমানের ভুল হতে পারে আমি ভুলের উর্ধে মুমিনের চরিত্র হলো রসুন বলেন মুকমিন মের আতুল মুকমিন এক মুমিন আর এক মুমিনের আয়না আয়নার একটা দোষ হল যার অপরাধ পায় তাকে বলে আর কাউকে বলেন। এটা আয়নার দোষ না দোষ না জীবনে বোকায় আয়না দেখে নাকি কি দেখে নাকি বাজার গিয়ে শুনে আয়না বিক্রি হয় মোটামুটি মাটি কাটার কাজ টাজ টাকা চাপাইছে আয়না একটা কিনছে ওই আয়না দিয়ে তাকায় দেখে সুন্দর একটা চেহারা কার চেহারা নিজে যে ও মনে করলো দ্বিতীয় মানুষ একটা মানুষ কৈতল নাই মহব্বত করে বাড়ি গিয়ে গেছে ওই আয়নাটা বালিশের নিচে রাখে প্রতিদিন সকাল বিকাল খানার আগে একবার দেখে খানার পরে একবার ম্যাডামের সন্দেহ হয়ে গেল কার সাথে এত সম্পর্ক মেডামো ও তার ছেড়া কম না সে একদিন স্বামীর চলে গেছে এখন মাথা গরম রান্না বান্না বন্ধ মাথা পুরা টাইট হয়ে শাশুড়ির কাছে বিচার দিল আম্মা যা যা আপনার সন্তান তো লাইন চুত হয়ে চলছে কি সম্পর্ক আম্মা জানো তার সেরা কণ্ঠ আয়নাটা ধৈর্য দেখতেছে এক বুড়ির চেহারা তো বুড়ি আম্মা যান পুত্র বধুকে বলে কপাল আমার খারাপ ইসলাম তো চারজনার অনুমতি দিছিল আসলে কি এই সব ভেজাল কি আয়না না আমা আমার চোখ নষ্ট আমার চোখে সানগ্লাস আয়নাটা পানির কালা সাদা যদি কালো লাগায় আমি দেখবো সাদা বাতি কালো সাদা বাতি সাদা টুপি এখন আমি মেজাজ গরম করে যদি বলি এনে কালো কেন কেন এই কালো বাতি তো জীবনে দেখি না কালো কেন বাতি কালো না আয়না কাল কালো তোমার চশমা কালো যার দিলটা আমরিকার মহব্বতে ভরপুর সে দেখবে আমেরিকা শান্তির মালিক ইসলাম তার দুঃখ আসলে ইসলাম দেওয়া হয় আর পীর সাহেবরা আল্লাহ আল্লাহওয়ালারা দিন বদলের কোন স্লোগান দেন না এরা দিল বদলের স্লোগান দেন দিল বদল যখন হয়ে গেল তখন আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মসাম মাইকেল কালিস কালেমা পরে ফেলল দিলটা যখন গেল পাকিস্তানের বদলায়ের শিল্পী জুনায়ামশেদ কালেমা পরে ফেলল দিলটা যখন পাল্টায় গেল ভারতের সন্তান শিব শিবশক্তি সরুজি কালেমা পরে ফেলল দিলটা যখন বদলায় গেল তখন মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ল দিল বদল তো শেখ আহমদার কালেমা পড়ল নির আর বলে টুপিনা পড়লে কে পড়াবে দাঁড়িয়ে না কে রাখাবে নামাজ পড়বো না কে পড়াবে তোমাকে কেউ পড়াবে না স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে চলবে কে ফিরাবে তবে তুমি কবরের আজাবের ভয় নিয়ে একটু অপেক্ষায় থাকো তুমি বিশ্বাস করো না আবার মাঝে মাঝে কবরের লাশ সাদা কাঠুন সহ তিরিশ বছর পরে তাজাও পাওয়া কি কত তু দুনিয়া বে খবর দু নুম কারো তনায় ভরপুর হয়ে গেল বাঙালি শিক্ষিত সমাজ ভালো করে কথাগুলো খেয়াল করবেন আমি যদি ভুল বলি ভুল আমার হতে পারে আমি ভুলে রুধে না আপনার কবিরা গুণা হবে আপনি আমার দোষটা পেছনে বলে আমি অনুরোধ করব আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না परस्पर दंडे पड़े गलम रमा जान आसते से फतोआ कुरान अर्थ ना जेने को लाभ नई अपनारा जदि टीवन फतोआ मानते चान তাহলে আজকে থেকেইান দিতে হবে ঢাকার শহরে কোন মসজিদে কারণে দাঁড়াই আমরা মুক্তাদীরা আর বারো বছর আগের থেকে কোরআনের তরজমা জানি না টেলিভিশন ওয়ালার কতুয়া যদি মানতে চাও তাহলে কোরআনের অর্থ না জেনে লাভ নাই তারা যাবে না আর বাংলাদেশি আমাদের চিহ্নিত করতে হবে এরা মুসলমানের বন্ধু নালি দিস মোনাফিক বলছি কাফের বলছি गाली प्रभात गाली देना पागले शय लाभ पे दौड़ा फजर आजान कान सुना शयान নামাজের সবাব দিয়ে নিলেন প্রতিদিন এখন শয়তান আজানের আগে উঠায় দেয় কিরে শয়তান যেটা তোর কাজ ছিল না সেটা কেন কর বলে আমার একদিনে গেল আমি করার জন্য আমরা গালি না দেওয়ার কারণে আমাদের কপাল খুলে যাচ্ছে দিন দিন সরকার আমাদের মেহমান বানায় কি খাওয়ানটা দিছে কথা বুঝেন স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ সম্মানের আসীনে সমসীন করলেন এবং মহাবতের নজরে আমাদেরকে সম্মানের সমমাননা দিলেন তাও আমি বলি আমাদের মন্ত্রী সবাই বিল উঠাবে অনুমোদন হবে এরপরে রায় আসবে বহু কাজ বাকি মাত্র হয়েছে আরো বাকি কত घुम नई मुनाफी रोषी नहीं आप्यान मोहब्बत स्वीकृति देवार द्वारा खानिकता आड़ पायर साठे जा আমরা আগেও যেমন এখনো কারণ কি আমাদের সম্মানের মানদণ্ডিকেট নয় আমাদের সম্মানের মানদণ্ড রসুলের আদর্শ ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন হিংসায় অন্তর ভরপুর হয়ে গেল সাহাবাইকেরামের মাঝেও দ্বন্দ্ব ছিল তর্ক ছিল তবে হিংসা ছিল না আর আমাদের ভেতরে তর্কের থেকে এক পাওয়ার হলো হিংসা ভাই বিশ রা কাজ তারা লাভ নাই আট রাখা তারা ইমামের পেছনে চিল্লায়া আমিন বল আজকে আমিনের নিয়া ঝগড়া সাধারণ মানুষের ব্রেন কে অস করার জন্য যারা কোরআন হাদিস থেকে কেউ দূরে আসে সরাসরি আর বিএ বুঝে না এদেরকে ব্রেনটাকে অস করার জন্য তারা চারটা স্লোগান সাধারণ মানুষের মধ্যে না তিন নম্বর স্লোগান নবি যা করেছেন তাই করব চার নাম্বার স্লোগান কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনব কেন আমি যদি চাই আমার এই সব মানুষ নিয়ে আমরা জাননাতে যাব। কাউকে জাহান নামে যেতে দিব না এটাই যদি আমার দিলের তামান্না হয় তাহলে আমার কথা থাকবে বড় নরম বড় ভালো আমি যদি যারা একা যাবার কাউকে ঢুকতে দিবা না তোমার জাননা তো লাগবে না আমার জন্য মাওলা আলাদা জান্নাত বানাইছে সেখানে আমি যাবো সবার জন্য জান্নাতে ঘর বানায় সবাই জান্নাতি বাবার সন্তান না বাবার নাম জানেননি কেমন সন্তান হইলেন যে বাবার নামই জানেন না আবুল বাসার পায় খুব শুনে উল্টা পাল্টা যদি বলি জুতা আমি যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাক তোর পায়ে হা আর যদি ব্যাথিক বলি জুতা লয় রেকর্ড কর আল্লাহ তো বিবেক না বিবেক কোরআসের দলিল বুঝনার দরকার নাই থাকবে জেলখানায় গেলে একসাথে যাবো কবরে গেলে একত্রে যাবো তারপরে কোন মুনাফিকের সামনে এই মাথা নত যুবক ঠিকঠাক কোনো টেনশন নাই ভাই কোনো দলটল নাই সবাই আমরা মদিনার দালাল আর কোন দালালই নাই আমরা কার দাল কোন ভেসাল না কেউ আমরা দুশ্মন না সবাই আমাদের বন্ধু হিন্দুরাও এরা আব্বা আদমের সন্তান না তো বাপ হিসাবে আমরা আমরা ভাই না কথা ভেজা হিন্দুরা ভাই না খ্রিস্টান আমরা ভাই না এই কথাটা যদি আমরা মুসলমান এখানে তাহলে মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতে পারত ঠিক তেমনি ভাবে আমিন্দু ভাইরাও যদি দিলে ঢুকাইতো মুসলমানও আব্বা আদমের সন্তান হিসেবে তাহলে আদালতের সামনে মূর্তি বসাতে পারতো কান্না করবেন বুঝে শুয়ে শুয়ে হুদা খানলে লাল আছে এক বান্দা বলে নদীর পাড়ে যায় একটা তাল পাইছে তার তাল ভাইয়া এখন নাকের কাছে নিয়ে দেখে চিন্তা করে সাহেব হজুর যেহেতু কোরআন হাদিস পারে তো এই জানবই দেখি ইমাম সাহেব হজুর এই জিনিসটা কি তুই দেখে ইমাম সাহেব নাকের কাছে নিয়ে দেখে খুব ঘ্রাহা ইমাম হুজুর খান্না শুরু কপাল আমার ইমাম সব কান্দা করে এলাকার মুসল্লিরা দেয় নাই সকালে কেন আমাকে হুজুর গো খাওয়ান খাওয়ানো অনেক নাই শেষ আমাকে বুঝেন না পরের জন্য আর কত কানলো চোখে আর ভাঙে হুজুরে আমার শেষ হয়েছিল শেষ কাঁদলেন কাজ মিগাই এই মগা কাঁদলি কেন তো আমি সিঁড়ি নেই দেখি ইমাম সাহেব কাঁদলেন কেন আমিও সিঁড়ি দেখলাম তোরা খানলি কেন হুজুর কানলে আমরা সুস্থ থাকতে পারবো আমরাও লাভ কি বুঝো ভালো করে বুঝো ভালো করে বুঝো কোরআন শরীফ আরবি পড়তে পারো না হাদিস খুলে দিলে এবার পারো না আবু হানি গালি দাও হাজামঈনুদ্দিনের গাঞ্জা করবো হ্যাঁ আর বলো কি হানা নিখেছিলেন নবী কোন ইনাম মানসেন আমরা ইনাম মানব কেন এটা কেমন বুদ্ধিমানের মত প্রশ্ন একটু বলব ছেলে করছে বাবারে জানায় বাবার চান্দি গরম হয়ে গেছে ঠিক ওই লোকটার প্রশ্নই বুদ্ধিমানের মতো নবী কি আবুহানিভা কে মানছেন নবী কি ইমাম সাবি কে মানছেন নবী কি ইমাম মালেককে মানছেন হে হ্যাঁ তার সেরা বুদ্ধিমান তুমি নবীর ব্যাপারে মন্তব্য করো লজ্জা করে না ভয় করে না নবীমাম কেন নবী আবু হানিফা কে মানবেন কেন নবীন কপাল পরা আমার নবী তো ইমামুল মুরসালী আমার নবী তো ইমামুল মুরসালী আরবি পড়তে পারো না ইমামের ভুল হাদিস করতে পারো না আল্লাহ ব্যাংক কাকে একজনের কে ব্যাপার কি পাওয়ার ভাইলো কই হাতিরে লাথি দেয় পাওয়ার তদন্ত করে দেখা গেল ব্যাং এর ভিতরে খানের টাকা লাগা কথা বুঝেন ব্যাপার কি কোরআন শরীফের ইম আর জানে না আরবি বলতে পারে না আবু হানিফারে গালি দেয় ব্যাপারটা কি পাওয়ার কি তদন্ত করে দেখা গেল আর খ্রিস্টানদের টাকা ঢুকছে পকেটের ভেতর মাঝহাব লাগবে না মাঝহাব লাগবে না মাঝহাব লাগবে না কথাটা ইমাম বোখারি বললে মানা যান ইমাম আবু হানিফা বললে মানা যান কথা বুঝেননি সোড়ারে তাই নয় সামনে দৌড় দিবি পেছনে তাকাবি দোক কিছু দূর গিয়ে আবার হোটেলের দিয়ে তাকায় ম্যানেজার কায় আবার দৌ দৌড়ায় গেল সোরায় মোটামুটি সপ্তাহে দিলাম আবার আহ্বান মানি কাপনি বলছিলেন পেছন দিয়ে তাকাবো না আমি দোরানের মাঝে হঠাৎ হোটেলের দিকে তাকায় দেখলাম হোটেলের সামনে লেখা আছে ডাক দিয়ে বলে তার সেরা বদমাইশ ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক তবে তোর মতো চোরের জন্য নয় ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে তবে তোমার মতো মূর্খের জন্য নয় এটা একটা ভদ্র মানুষের জন্য চরিত্রবান মানুষের জন্য কোনো চোর ডাকাতের জন্য নয় মাঝহা মানা লাগবে না কথাটা ইমাম আবু বললে শোভা পায় মাঝহা মানা লাগবে না ইমাম যদি বলে মানা যায় তুমি আর্ি ভারণা করান ভারণা হাদিস পারো না তুমি যদি কো মাঝহাব লাগবে না তোমার জন্য সল গান শোভা পায় না হাকি কত সে তু দু বে খবর কি নয় সবর নজর হে নি কে আজ দুনিযা চারটা এক নম্বরে নবীর যুগে যা ছিল না এই বিভ্রান্তিদি ছিল কি ছিল না সে বয়ানাস করবো না নবীর যুগে মাঝহাব ছিল কি ছিল না সে বয়ান করবো না নবীর যুগে তাবলিক ছিল কি ছিল না সে বয়ান করব না শুধু এতটুকু স্বাধীন দেশে তারা যদি নাগরিক হিসাবে প্রশ্ন করতে পারে আমি বাংলা ও শালীন ভাষায় আদবের সাথেও প্রশ্ন করার অধিকার আমার আছে না নাই আমি একটু আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন রেখে যাই আমি ওই কথার বয়ান এখন বোখারি শরীফ নামের কোন কিতাব ছিল না যুগে তিরমিজি ছিল না মুসলিম শরীফ ছিল না মানো কেন গালি দিছি মোনাফিক বলছি হিংসার নজরে বলছি তারাও প্রশ্ন করতে পারে আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে ভাবে প্রশ্ন আমরাও করতে পারি কিনা আমি প্রশ্ন হলো জবাব দাও জবাব দাও আমার নবীর জবর জবর ছিল না। পড় কেন তোমরা তো জের জবর ছাড়া কোরআন পড়া দরকার তুমি বড় দূরের কথা তোমার চোদ্দ পুরুষ যদি কবর থেকে টেনে নাও তারপর ও জের জবর ছাড়া কোরআন করতে না। অতএব মাস্তানি করিও না রে বাবা এই জন্য আমি একটা জরে গাদ্দারি করা যায় গায়ের জরে ইসনাম পালন করা যায় না গায়ের জরে নবীর আদর্শ পালন করা যায় না এই স্লোগানটা ঘরের দরজায় লেমিনীটিং করে টানায় রাখবেন ভুলবেন না গায়ের জরে সব করা যায় আল্লাহর মোহব্বত পাওয়া যায় না কারণ এরা আমাদের সাথে সাথে বিতর্কের অনুষ্ঠানে বসবেন না তো আপনাদেরকে যখন ধোকা দিতে চায় আপনারা প্রশ্ন করুন আদবের সাথে যে ভাই তুমি আমারই ভাই আমারই বন্ধু কোনো ঝগড়া নাই এরপরে দুই নাম্বার স্লোগান করেন না করব না করেন নাই এই বইলা বয়ান তারা দেয় আমার প্রশ্ন তাদের মত করবেন না নবী জীবনে শাসবেন তাই পড়েন নাই পড়েন কেন নবী তারি কাটেন নাই কাটেন কেন বুঝলেন নবীজি জীবনে তারাবি পরেন নাই জীবনে নবী একবার তারাবি বসছেন শেষ জীবনে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন একাত্রে নয় একদিন পরে একদিন একদিন পরে একদিন তুমি পুরা রমজান তারা বড় কেন আর বিষের আগে আমাকে জবাব দেবী জীবনে তারাবি পরেছেন কয়বার কয়দিন কোন দশকে মনে থাকবে জোতার বাড়ি খামো আম আর ঠিক বললে বাঁশের লাডি রেডি কর হয়তো আমারে ঠিক করবি না উল্টা পালাটা যারা করে এদের ঠিক করবি মাস্তানি নবী যা করেন তারপর বিদেইটি আর বেশ মিল না লাগবে আল্লাহ হেদায়াত দান কর আল্লাহ আপনি হেদায়াত দান কর আল্লাহ আমাকে হেদায়াত দান করে আপনাদেরকেও হেদায়াত দান করে আমার সমস্ত মুসলিম খাজা মাইনুদ্দিন কে গানজাখর বলো তাবলি এত গালি দাও আমি দিলে রাগ আসে না কিছুই তো কই জান একেবারে যে কিছু বলবো না কে বাঙালি তো রক্ত আছে না হাটাজারির হজরত আজকে অনুমতি দিই চর্মনায় পৃষ্ঠা বুজুর সহ বাংলাদেশের সব আহলে হা গোলামায় খালি অর্ডার দিয়ে আমার মতো খালি যুবক হুজুরেরা বুড়া লাগবে না আর আহমদ শফি থেকে শুরু করে চরমায় পুরপুরা শরসিনা আল্লাহ বাহাদুরপুর থেকে শুরু করে উলজানি সবাই খালি দোয়া করবেন এ বাংলাদেশ থেকে ভণ্ড বেদা নাস্তিক সাইজ করতে মাত্র এক ঘন্টা আমরা গালি দিতে শিখি নাই শুনতে শিখেছি আমরা কাউকে মায়ের দিতে শিখি নাই মার খেতে শিখেছি কথা বোঝেন তবে মনে করেন না ঠান্ডা ঠান্ডা একবার গরম হইলে খবর জীবনের এই ধারাটা চালায় গেলাম আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে একটা গালিও দিলাম না হিংসাও করিনা আল্লাহ সাক্ষী রে ভাই আপনি কেন টুপি নিয়ে দ্বন্দ্ব করেন আর গালি দেন আল্লাগে মাদ্রা চায় লেখাপড়া করেছি আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়া ভিন্ন কোন প্রতিষ্ঠানকে ভিন্ন নজরে দেখিনা গালিও দেই না আপনি কেন দেন এরে আল্লাহর গোলাম। নবীনে সার আঙুরের তৈরি বলেন তাদেরকে আমরা একটা গালিও দেই না আপনারা কেন দেনের বলে গালি দিচ্ছেন একটু বলবেন কি কোন কিতাবে গালি লেখা আছে আল্লাহর কোরআন পরে দেখলাম গালি দেওয়া হারাম নবির হাদিস পরে দেখলাম গালি দেওয়া হারাম গালি দেওয়া সাহস কিন্তু আল্লা বান্দার পিঠে হাত বুলাই আবশ্বিদে না অর কঠিন গালি তো সবাই দিতে পারে ভালো ব্যবহার তো সবাই করতে পারে না এর নবির নবী যা করছেন তাই করবেন তাহলে নবীর বিবি কয়জন আপনার বিবি কয়জন মাস্তানি করলে কয়টা পর্যন্ত যাইতে পারবো রোজা রাখছেন নবী একটা খেজুর দিয়ে ইফতারি করেছেন আপনি পেটপুরে ইফতারি করে অপচয় করেন কেন দেখছেন নি ইফতারির আগে কেমন ক্ষুধা কি কিন্তু দেখা গেল এক গিলাস একটা খেজুরের এক গিলাস শরবত যখন ভিতরে নে আর সামনে দিয়া খানা খাবার ক্ষুধা থাকে না এটা রোজার বরকত নবিজা করেন না ইত্যাদি করবেন না প্রশ্ন রাখলাম জবাব চাই নাইন হাদিস থাকতে পীর ধরব কেন কোরআন হাদিস থাকতে পীরের বয়ান শুনব কেন কোরআন হাদিস থাকতে হাবিজুর রহমানের বয়ান শুনবো কেন আপনার কাছে আমারও একটা আদবের প্রশ্ন কোনো বেআবী চাই না করতে রহমানির চটি বই পড়বো কেন দেখছেন আমি একটু গইছি চান দিগর আর হে যে বাস দিল আর আমি সামান্য কইসি গালিও দেই না শুনি মাঝে মাঝে আমি শুনলে বিপদে না কারণ ভালো নন্দ যাসাই এর কোষ্টি পাথর আছে আমাদের হাতে আপনারা শুনলে বিপদে পড়বেন আপনার কাছে কোষ্টি পাথর নাই কথা বুঝেন কিছু কি বুঝেন কিছু না কষু খোদাই ভালো বে দাবি ক্ষমা চাই কেউ রাগ করবেন না ইমান বাঁচাবার জন্য জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছিস কোন দালালি করলাম দলের দালালি করলাম টোটাল আমি ফলাফল বেরিয়ে আসবে বাইরা আমার আপনার ভুল আছে আমি ধরাই দিলাম আমার আছে ধরাই দিবেন এদেশে আলেমারা চল্লিশ বছর পর্যন্ত যারা মাদ্রাসায় বোখারি শরীফ পড়াচ্ছেন নাই এরা হাদিস বুঝে না আল্লাহে দায় দান করব গোটা বাঙালি মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করব একটু বিবেক দিয়ে বিচার করেন ভাইরা আমার রমজান আমার জন্য রহমত আমার জন্য নাজাত আমার জন্য কয়েক থাকলে বুঝে গেছে নামক কিতাবে উল্লেখ করা হয় একটা জন্মগত কাক কাক চিনেন কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালুর গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ড হায়াতুল হায়াত বলা হয়েছে উরন্ত পাখিদের মাঝে কাকের হায়ার কত শোনেন একটা কাকা মেলে কত দূর চলে গেল বলে দূরের কোনো সীমানা নাই একটা জন্মগত কাক ডানা মেলে খোলা সানের নিচে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল জন্ম থেকে সেরে গেলাম বলেন বান্দাকে যখন কবরে রাখা হয় মাইয়ের রেখে সবাই চলে যায় মাথার কিনারা সে বলে আসবানা খবরদার আল্লাহর মেহমান ঘুমিয়াছে ডিস্টার্ব করবানা ফের তারা ডান কিনারায় যাবে আসবা কে বাঁধা দিলা বলে আমি হলাম অসলা তুই আমি নি নামাজ ফিরিস তারা ঘুরে বান কিনারায় যাবে আসমানাকে না দিলা বলে আমি রোজা ফিরিশে পায়ের কিনারা যাবে আল্লাহ কত বড় মেহমান বানাইছেন আল্লাহ নবীকে আল্লাহ বলেন বলেন রোজাদারের রোজার ফলাফল কেমন জানো আউলি আনা আজিজিবি ভালো করেছ নামাজ পর হাদিয়া দিলাম ফেরেস হাতে তুই পৌঁছায় দে বান্দা তুই হজের হা দিয়া দিলাম বান্দারে দিয়া কেমন দেয়াটা আমি আল্লাহ বলে কোনো আলাদা কোন বাক্সের ভেতরেও না বান্দার রোজা যদি তুই তাহলে তুই আমার আমি আল্লাহ হয়ে গেলাম তোমার এলাহি মুজু। দেখো মুহরা তুমি আমা আমি তোমার তুমি আমার কে কৌমুলি না ম্যাডাম রেশ আমি বলে কেমন ভালোবাসো বলে তুমি আমার তুমি কেমন বলে তুমিও আমার চূড়ান্ত মহাব্বতের পরিচয় তুমি আমার আমি তোমার এখনো যদি একটা মিথ্যা প্রমাণ করো এখনই দাঁড়ি কেটে ফেলব কিন্তু আজও পর্যন্ত বহু মাস্থান চলে গেল কোরআন হাদিসের একটা ভুল বের করতে পারেনি দল তুমি টেনশন না একেবারে যে কিছুই হয় না তা না অনেক হয়েছে সম্মান হয়েছে সম্মান কেমন সম্মান হয়েছে আল্লাহ নবীর আদর্শের কারণে এত সম্মান দান করেছি দুনিয়া এক নাম্বার ধনী লোকের খবর না মতো ওই লোকটাও আরামে না সম্মান কুল্লি মালিক দি সম্মান দেয়ার মালিক মাধ্যমে নাজাত হবে কয় গুণ মাত্র দুই একটা গুণ বলে আমি তিতাম্ব বসবেন নাকি চলে কয়টা এক নাম্বার গুন হলো জাবানের হেফাজত হেফাজত করতে চাননি কারষ খেতে চায় না এমন রুগী সুস্থ হতে চায় কিন্তু বাইরা আমার আমরা শান্তি চাই তবে শান্তির পথে যেতে চাই না রোজাটারের রহমতের কারণ বানাতে চাই তো এক নম্বরে হেফাজত করো কেমনে করবা জবানের হেফাজতের এক নম্বর তিন নম্বর পদ্ধতি মাথায় বাঁকরি লাগায় গালি দাও বাইরা আমার এক নম্বরে জবানের হেফাজত এক বক্তা বলে নবীকে আমরা নূরের মানি নি জিন্দা নবীকে আমরা জিন্দা নবী বলেন। নবী ত আপনার বিবেকের কাছে বিচার চাই বিশ্ব নবীর সানে তালাক শব্দটা আদবি আদব নবির তালাক শব্দ আদব কত চুরন্ত বিবেক বিচার করুন এখানে ঠিক ঠিক বলেন আবার আপনার মেমোরিতে তার বয়ান শুনি নামটা বললি আপনি জিবায় কামড় দিয়া বলবেন সি সি এই হুজু এই সেই হুজু যেই হুজুর বলেছে আলহামদুলিল্লা আরে ভাই বাতি জ্বললে অন্ধকার দূর হবে লাঠি লাগল কথা বুঝেন কিছু বাতি জ্বললে অন্ধকার থাকবে লাঠি অন্ধকার দূর করবে কোরআন শরীফের ওয়াদা মিথ্যা আল্লাহ বলেন কেমনি করবারে গোলাম এ জবানটা দিয়া মিথ্যা কথা বলা যাবে না কোরআন শরীফ আল্লাহ বলেন সুরাই বানিয়ে সুরাই তিপ্পান্ন নম্বর আয়াত ব্যবহার ভালো কর আমি ব্যাখ্যায় যাব না আপনাদের আয়াত নাম্বার বললাম আপনারা পারলে বাংলা করান আছে না আয়াত অর্থ দেখো যদি না বুঝো ব্যাখ্যা আছে বাংলায় তাপসির ইবনে কাশির বাংলা নুরুল কোরআন তাপসির বাংলা আনোয়ারুল কোরআন বাংলা মা আরেফুল কোরআন বাংলা তর্জমা দেখো দেখো আল্লাহ পাক ভিন্ন এতে বলেন আনু কলুল দিল্লা কথা বুঝেন নিজের দিকে ডাকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবং ন্যাকামল করে এবং দাবি করে আমি বড় পীরে কামেল আমি বড় শায়েক আমি বড় আলমাদামি না না তোমার আলমাদানির দাম নাই আল্লাহর দরবারে শায়েখের দাম নাই ফিরগিরির দাম নাই মুরিদগিরির দাম নাই খতিবগির দাম নাই মুসলমানের জন্য আল্লাহর আদালতে বড় পরিচয় আমি পীর না পাক্তা না আমি মোহাদ্দ মুক্তি সাবনা আমার বড় পরিচয় হলো আমি একজন মুসল্লার আল্লাহ ভেতরে বলেন ভালো ব্যবহার করো জিব্বা দিয়া ভালো কথা বলো খবরদার এই জিব্বাটা দিয়া না অন্তরে বড় দুঃখ আমার দেশে পাগলি মাথায় দিয়া আওলাদের টাইটেল লাগাইয়াও মানুষের গালি দেবীর খাতে মুসলমান ওই ব্যক্তি যে জিদ্বা দিয়া গালি দেয় হেফাজত করে এবং দ্বারা মানুষকে কষ্ট দেয় না যদি দেয় সেটা পাপিস্টের কাজ একমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া দিনের কাজ মায়ার নবী বলেন ওরে উন্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা না আমি নবী লজ্জাস্তানের হেফাজত যদি করতে পারো আমার নবী ঘোষণা দিলেন তোমাকে নবী জানাতে নিয়ে যাবে কেমনে করবেন গালি দেওয়া গালি দেওয়া মিথ্যা বলা যাবে গিবত করা কিন্তু এটা তো এখন ঘি ভাত হয়েছে অথচ আল্লাহ বলেন যারা মাপে বেজাল করে তারা জাহান্নামি মুকুই মুক যারা মিথ্যাবাদী তারা ওয়াইল নামক জাহান্নামি কি বাবা বলে বেহুদা কথা যদি বলি আমার কাছে হিসাব দিতে হবে এরেনবীর উম্মাদ কত অনর্থক কথা বলি আরে ভাই দোকানে বসে আস শাহবানের বরক আমার মায়ার নবী বলেন কুমু লাইলা সাবানের চোদ্দ তারিখের রাতে বান্না তুমি এবারে দণ্ড থাকো পরের দিন একটা রোজারা করো এই আল্লাহর কাছে অন্তর ধরে করেন দোয়া করেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় বরক দান করেন রমজান এত বরকের রোজা রাখার আগের দিন রাতেও তুমি অসুস্থ নিয়রটা যদি খাঁটি করে বলো ম্যাডাম আমার বাদ খাওয়া আমি রোজা রাখবো একটা রোজাও ভাঙব না খানার দায়িত্ব দুই এক লোক আমার আল্লাহর মতো দায়াব হয় কেউ নাই আল্লাহ হয়তো তোমার মহাব্বতের কারণে দিনের বেলা তোমার সুস্থ করে দিবে সেই মাজার রজা কত এখন টান মারি এক টানের সাইজ হয়ে যাবে তাহলে কেন তুই টেনশন করো পানি টান আমি দেখবো না না দরজায় তালা দিয়ে ফ্রিজের পানি টান অথবা তুই পানির মধ্যে ডুব দিয়া পানি পান কর আল্লাহর বান্দাব পানির ভেতরে ডুব দিও পানি পান করা যাবে না কারণ কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে का কাটি দিতেন কি হাবে উমে কত কষ্ট করেছিলেন রাম জানে এবার দাতে রাত কাটি দিতেন কিভাবে উম্মবি ভোল হেফাজত বান্দা তুমি এই রমজান পেয়েছ এই রমজান পাওয়ার পর রহমতের দশ দিন যখন তোমার মাথায় এসে দাঁড়ায় আল্লাহর এই দোয়াটা বলব আল্লাহর কাছে জিব্বাটা দিয়ে যেন আমার সর্বাবস্থা আল্লাহর স্মরণ করি একটা অপচয় অনর্থক কোন কথা বলব আল্লাহর গোল আল্লা মা বেরাতের দশ দিন যখন আসবে আল্লাহর কাছে চাওয়ার আস্তা গফিরুল্লাহ এটা পড়তে দেরি লাগে বার বার পর আস্তক ফিরুল্লাহ আস্তাগিরুল্লাহ যদি একটু বেশি সবাব একটু বাড়ায় যদি থাকে আরো বাড়ায় এরপরে না যাদের দিন বার বার পর আল্লাহ আজির ইনাম ও মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে না যাও জবানের হেফাজত করো রে মমু মিথ্যা কথা বলা যাবে না গিব করা যাবে না কাউকে গালা গালি করা যাবে না ঝগড়া করা যাবে না এর নবীর অন্যায় তো করে ফেলেছি আজকে থেকে তও করি আর অন্যায়ের পথে যাবো না রে ভাই এরে যুব আজকে তুমি কোথায় চলছো কতদিন যৌবনের বাহাদুরি করবা তোমার মতো যুবকের লাশের খবরের দিয়ে তাকায় দেখো এমন কোন দিন নাই বাসের নিচে গাড়ির নিচে বিছানার যুবকের মা বাবাজিরা। আমি হাফিজুর রহমানের মা একজন মা আপনারা ও সন্তানের মা আমার বাবা ও বাবা আপনারাও সন্তানের বাবা মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাও মা বাবা হয়ে কবরে যাও মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। এর থেকে মা বাবার বড় পাওয়ার আর কিছুই নাই এর নবীর উন্মতের দল টুপি দাঁড়ির কারণে সম্মান কমে না রে যুব তবা করো আর নবীর কাদায় না আমি বলি না তোমরা স্কুল সেরে মাদ্রাসায় যাও একবারও বলিনা রে বাবা তোমরা ড্রাইভারি করো শ্রমিকের কাজ করো বাধা নাই তোমার কাছে একটাই আবদার যেখানেই থাকো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও এর নবির উম্ম আমার মতো হতে বলিনা রে ভাই তুমি তোমার ডানে বানে তাকায় দেখো জীবনে মাত্রাসায় পড়ে নাই আলিফ বাতা জানে না এমন যুব তো ব্যবসা করে না হয় তোমার উপায় নাই দুনিয়া ধ্বংস কর তোমার মতো যুবক দারিওয়ালা নামাজি একটা টাকাও হারাম খায় না নাই পারবানারে ভাই তোমার কপালে চাকরি করে ব্যবসা করে তুমি কেন পারব না আল্লাহর মোহব্বত তোমার অন্তরে নাই এর মুসলমান তোমার কপাল বুঝি পরে গেল। আজকে তুমি নবীর আদর্শের রাখতে টেনশন করো তোমার আর ছয়টা গুণ তোর ভিতরে ভালো করে ঢুকা এরপরে রমজান মাস আসতেছে তওবার মাস কান্না করে তওবা করবি মাফ হতে কোন। দেরি হবে না এরে আল্লাহর মান্দা সবার কপালে তহবার সুযোগ হবে না সবার কপালে না সবাই জানা হ্যাঁ আল্লাহ আমার গলায় চুরি আসবে আমি মরে যাবো তারপর আমি দাড়ি কাটবো না আমার সারবো না বেপরদায় চলবো না নবী রেখা দাবো না পাক্কা তোর নিয়ত যদি থাকে রে ভাই আল্লাহর মহব্বতে तुम्हारा बान क्यों ना क्यों ना क्यों ना सबाई सार्थ पर कैक मास आगे ढाका राजधानी शयला बिल्डिंग माँ उन तार शिशुब्चाटारे नीचे फेले दिल মা স্বার্থপর সন্তান স্বার্থ পর মায়ের স্বার্থে আঘাত লাগলো জবাই করে স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে কেউ তোমার আপন না সব স্বার্থপর তুমি যদি আল্লাহকে খুঁজতে চাও পৃথিবীতে একজন আপন পাইবা যার কোন স্বার্থ না। ওহে আল্লাহর দরবারে তওবা করে আগায় যাও মনটারে বুজাও রে আমার মতো যুব চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে কোন দলিল খোঁজার দরকার নাই ডাইরেক্ট দলিও দিয়া যাই দরবারে গেলে দেখবা মানুষ আগে নামাজ পড়তো না এখন দরবারে যাওয়ার পরে নামাজ ছাড়ে না আগে বেনামাজি ছিল দরবারে পরে নামাজি হলো আগে দাড়ি কাটতো এখন দাড়ি কাটেনা আগে বেপরদায় চলতো এখন বেপরদায় চলে না কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই দরবারও ভালো দরবার যদি দেখো যে দরবারে গেলে আগেও বেনামাজি এখনো বেনামাজি দরবারে যাওয়ার আগে বিড়ি টানে এখনো টানে দরবারে যাওয়ার আগেও বেপরদা এখনো বেপরদা কোন দলিল খোঁজার দরকার নাই ডাইরেক্ট দলিল হলো দরবারও খারাপ দরবার ওয়ালারাও খারাপ অতএব একজন যাও আল্লাহ পাওয়ার খোঁজে তুমি একটু চর্মনাই পারলে যাইও পারলে একটু টঙ্গির ময়দানে যাও উজানির ময়দানে যাও বা যাও দেখার জন্য যাইতে বলি তোমাকে মুড়ি হতে বলি না তার পায়ে হাত দিতে বলিনা তার যদি মদের অভ্যাস থাকে মদের বোতল নিয়ে যাইও আমার দিলটা বলে যদি যাও মনে হয় মদের বোতল ফালায়া পাগরি লাই নিতে অনুরোধ করে বল শ্রীমি আল্লাহ নামাজ না থাকে আল্লাহ আল্লাহ মোহাব্বতে খাটি তো আর নিহত দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি বানায় দেন আয় আল্লাহ কবুল করে নেন তা আয় আল্লাহ গুনা গৃণা জমায়ে দেন বলেন আল্লাহাম وعلى آله يا أرحم يا أرحم يا أرحم اللهم রাহমিনারহমিনারহমিন في عين সকীির রী হুমা কমা রি সবীরা রবি হুমা কমা রব মুরব্বী হাজি সাহ আমরা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম মাদ্রাসার কত ছাত্ররা পর্দারের কত মা মনের আয় আল্লাহ আমাদের মত গুনাগার কেউ কুদুরতের নজর দিয়া টাকায় দেখেন এ ময়দানে যারা আসে কেউ টাকার লোভে খানার লোভে আসে নাই রে অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায়া দাঁড়ায় কষ্ট করে করান শুননার কথাগুলো